আমি আপনাদের মাঝে জোর করে আসিনি আপনারাই আনছেন হতে পারেন জ্ঞান এলেম যোগ্যতা মেধা বয়স সব দিক থেকে আপনি আমার চেয়ে অনেক উপরে কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু এখানে আপনি যেহেতু ওখানে আমি আপনার শিক্ষক আপনি আমার ছাত্র আমাকে ডাক্তার বানিয়ে বসিয়েছেন আপনারা রোগী হয়ে বসেছেন ডাক্তারের কাজ কি ডাক্তার রোগীর কোন জায়গায় মলম লাগায় ঘা জায়গায় না ভালো জায়গায় ঘা জায়গায় মলম লাগাইলে মজা লাগে না জ্বালাপোড়া করে একটু জ্বালাপোড়া করবে সহ্য তো করতে হবে যারা সহ্য করার মানুষে মলম লাগাবেন তাদের রোগ ভালো হবে যাদেরটা সহ্য হবে না ভালো হবে না আস্তে আস্তে গায়ের থেকে দুর্গন্ধ বের হবে ঠিক তো দ্রুব ভাবে অন্তরের ঘায়ের নাম গুনা যখন আত্মার চিকিৎসক ওলাময়েরাম হকানি পীর মাসায় মানুষের ওই আত্মার রোগ আত্মার রোগ কি হিংসা অহংকার যখন এগুলোর ব্যাপারে কথা বলবে তখন এই রোগীর কলিজার মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে এই রোগীর মধ্যে কি হবে এ রোগীর মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে যারা সহ্য করতে পারে না তখন তারা বলে এই ডাক্তার ভালো না এই হুজুর ভালো না জন্ডিস রোগ চিন্ডিসের রোগীর মুখের মধ্যে গরুর গোস্ত দিবেন ইলিশ মাছ দিবেন করমা পোলাও দিবেন বিরিয়ানি দিবেন সব কি বলে আচ্ছা খাবারের দোষ নাকি জন্ডিসের রোগীর মুখের দোষ জন্ডিসের রোগী খাবারের দোষ নাই। বরং তুমি চিকিৎসা অনুযায়ী যেই করিতে লাগতো এক সময় দেখবার মরিসো মুখে দিলে মজা লাগে যখন মানুষের অন্তরের মধ্যে গুণা আর জন্ডিস আক্রান্ত হয় মানুষের কল মানুষের অন্তর রোজা ভালো লাগে না পর্দা পুশিদা ভালো লাগে না হে আত্মার রোগী পর্দার দোষ নাই ওলামায় কেরামেরও দোষ নাই তোমার অন্তরের দোষ একজন খাটি আল্লাহ কাছে গিয়া তুমি যদি শরীয়তের দিক নির্দেশন অনুযায়ী প্রেসক্রিপশন নিতে পারো আর যদি আমল করতে তদুয একটা সময় যখন তোমার অন্তর থেকে গুনার ধুইয়ে যাবে। পরিষ্কার হয়ে যাবে। তখন দেখবা যেই নামাজ ভালো লাগতো না সে নামাজ ভালো লাগে রোজা ভালো লাগে পর্দা ভালো লাগে শুধু তাই নয় ইসলাম মানতে গিয়া যদি গায়ে রক্ত যায় সে রক্ত দিতেও ভালো লাগে কেন বোম্বাই মরিচাল না মিষ্টি কম না বেশি এরপরও মানুষ খায় কিনা ভাতের সাথে বোম্বাই মরিচ খায় ঝালে চোখের থেকে পানি পরে তবুও খায় ঠিক না কেন ওই মরিচ ওলা কে জিজ্ঞাসা করবেন যে মরিচ খায় তাকে জিজ্ঞাসা করবেন ভাই ঝালের কারণে চোখের থেকে পানি পড়তেছে চেহারা কেন খাও তুমি আল্লাহর জন্য তৈরি হয়ে যায় যাদের অন্তর থেকে গুণা কমে যায় সে ইসলামের জন্য মার খাইলেও তার কাছে মজা লাগে সে শীতের রাত দেখে না গরমের রাত দেখে না তাহা পড়তে পারলেই মজা কখনো আদর করে বুঝাতে হয় কখনো ধমক দিয়ে বুঝাতে হয় যারা বোঝার বুঝে নিবে যারা না বোঝার তারা সমালোচনা করবে সন্তানকে যদি বাবা সব সময় আদর করতেই থাকে ওই সন্তান বড় হলে আর বাবার কথা শুনবে না যত যাওয়া বলেন ও বাবার কথা শুনবে না আর সন্তান যদি সন্তানকে যদি বাবা শুধুমাত্র শাসন করতেই থাকে এই সন্তান বড় হলে বাবার থেকে দূরে থাকবে এজন্য সন্তানকে শাসন আদর দুও টা লাগবে শাসনের সময় শাসন আদরের সময় শিক্ষক ঢুকে ছাত্রদেরকে কে প্রশ্ন করছে বল চট্টগ্রাম বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত এক নম্বর ছাত্রদানী দাঁড়িয়ে বলল চট্টগ্রাম বাংলাদেশের পার্বত্য অঞ্চলে অবস্থিত দুই নম্বরের ছাত্র দাঁড়িয়ে বলল চট্টগ্রাম বাংলাদেশের পার্বত্য অঞ্চলে অবস্থিত তিন নম্বর ছাত্র বলছে চট্টগ্রাম পরাবত্ত অঞ্চলে অবস্থিত সবাই তো পড়ে না কিছু ছাত্র আছে ঘরে যে ছাত্রগুলো ঘোরাফেরা করে লেখাপড়া বসে না কাগজ কলম নেয়া বসে না চিন্তা করতেছে আমরা তো জানি না চট্টগ্রাম বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত এক দুই তিন নাম্বার ছাত্র যেহেতু বসে চট্টগ্রাম পরাবর্ত অঞ্চলে অবস্থিত আমরাও বলব আমরাও পাঁচ নাম্বার পাবো ওরা যদি ফেল করে আমরাও ফেল করব সবাই একসাথে ফেল করলে লজ্জার কিছু থাকবে না এক দুই তিন তিন নগরের ছাত্রের উত্তর শুনে পরবর্তী যারা ছিল সবাই বললো চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে অবস্থিত ও মুসলমান এক দুই তিনের পরে যারা বলছে যোগ্যতাই বলছে না শুনে বলছে শিক্ষক বললেন এ শিক্ষার্থী প্রশ্নের উত্তর সবার সঠিক কিন্তু আমি শিক্ষক জানি সবার প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা নাই সবাই পাঁচ নাম্বার পাওয়ার যোগ্যতা যদি প্রশ্নের উত্তর অনুযায়ী সবাইকে আমি পানি করে দুনিয়ার আরামগ করলো আড্ডাবাজি করে নাই খেলাধুলার মধ্যে লুপ্ত হয় নাই এই ত্যাগই ছাত্রদের সাথে আমার বলো হয় আমি শিক্ষক করতে পারি না আর আমার জানা অনুযায়ী যদি এক দল ছাত্র ভাগ করে আমি পাস নাম্বার দিয়ে দেয় দেওয়া ছাত্র যাদেরকে দেওয়ার পরে কেন ফেল করলাম ফেল নাম্বার দিলেন আমি শিক্ষক এমন প্রশ্নের সম্মুখীন হতে চাই না বরং ও শিক্ষার্থী সন সন যদি যোগ্যতা যাচাই করতে চান তাহলে ক্লাসরুম এর যোগ্যতা যাচাই হবে না আলাদা একটা জায়গার জায়গা শিক্ষার্থীরা ক্লাসরুম মধ্যে যোগ্যতা যাচাই হবে না যদি যোগ্যতা যাচাই করতে আলাদা একটা জায়গায় যেতে হবে যে জায়গার নাম পরীক্ষার তবে শিক্ষার্থী সন পরীক্ষার হওয়ার নির্ধারণ করবেন শিক্ষক পরীক্ষার হলে কখন ধুবা কখন বের হইবা সময় নির্ধারণ করব আমি শিক্ষক পরীক্ষার হলে পরীক্ষার হলে যা আছে সবকিছু থাকবে আমার তবে একটা জিনিস তোমাদের হাতে ছেড়ে দেওয়া হবে যার নাম স্বাধীনতা ও পরীক্ষার্থী ক্লাসরুমে যেমন আমি লাঠি নিয়ে ঢুকতাম পরীক্ষার হলের মধ্যে উত্তর ঠিক না বেতরাঘাত করতাম পরীক্ষার হলে প্রশ্নের উত্তর যদি ঠিকভাবে না দাও বাধা দেওয়া হবে না কোন শাস্তি প্রয়োগ করা হবে না তোমাদেরকে পুরনো স্বাধীনতা দেওয়া হবে ইচ্ছা করলে প্রশ্নের উত্তর ইচ্ছা করলে তোমার বউ এর কাছে যদি স্বাধীনতা পাওয়ার পর প্রশ্নের উত্তর না দিয়া বউ এর কাছে চিঠি লেখ প্রেমিকার কাছে চিঠি লেখ ভুল উত্তর দাও সাদা পেপার জমা দাও তোমাকে বাধা দেওয়া হবে না তবে তিন মাস পরে যখন ফলাফল বের হবে ও পরীক্ষার্থী তখন তুমিও কাঁদবা তোমার চোদ্দ গোষ্ঠী কাঁদবে কিন্তু রুহ জগত থেকে প্রশ্ন দিয়ে উত্তর নিয়ে একদলকে লজ্জার নাতের মধ্যে দিবেন আর একদলকে জাহান নামের মধ্যে পাঠাবেন আল্লাহ একটা প্রশ্ন করলেন আলাস তুমি রব্বি কম ও রহজ নামক শিক্ষা চলে আমি তোমাদের প্রভু কিনা আমরা সবাই বলেছি বালা হা আপনি আমাদের কিন্তু সবাই একবারে বলেন কান্দারিমত্তির দুলা মুহাম্মুর সাল্লাম এক নাম্বার শত্রু ভাইয়া বললেন আপনি আমাদের প্রভু দুই নাম্বার ছাত্র সারা পৃথিবীর মোমিন মুসলমান বললেন বালা ও বাংলা আপনি আমাদের প্রভু শুধু প্রভু নন আপনি আমাদের মালিক মৌ মালিক রিজিক দাতা সম্মান দাতা আপনার মধ্যে সব সব আপনি ঠিক কি রে ও মহ لله رب العالمين الله. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين O হস্তাদ মুসলমান মুসলমানের নামাজ হবে আল্লাহর জন্য মুসলমানের রাজা হবে allar জন্য মুসলমানের কোরবানি হবে আল্লাহর জন্য মুসলমান বাসবে আল্লাহর জন্য মুসলমান মরবে জন্য মুসলমানের পরেজগারি হবে জন্য মুসলমানের ইবাদত হবে আল্লাহর জন্য মুসলমান কাঁদবে আল্লাহর জন্য মুসলমান কামাই করবে আল্লাহর জন্য মুসলমানের ব্যয় হবে আল্লাহরের জন্য মুসলমান ঘুমাবে আল্লাহর জন্য মুসলমান জাগ্রত থাকবে আল্লাহর জন্য মুসলমান বন্ধুত্ব করবে আল্লাহর শত্রুতা আল্লাহর জন্য মুসলমান সংসার করবে আল্লাহর জন্য মুসলমানের সব কিছু হবে রে যায় বা করে বলেন ঠিক কি না আপনি আমাদের মালিক তোর মালিক মতিক সম্মানের মালিক সবকিছুর এবার এক দুই তিন ছাত্রের প্রশ্নের উত্তর ঘুরে ছাত্র ফেরাউন সঠিক উত্তর দিল শুনে না যোগ্যতায় নমরুদ হামান সাদুর হুমায়ুন আজাদ কবি শামসুর রহমান ও শিক্ষার্থী গো তোমরা যে প্রশ্নের উত্তর দিয়েছ সবার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে কিন্তু আমি আল্লাহ জানি সবার প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা নাই প্রশ্নের উত্তর অনুযায়ী সবাই কিন্তু আমি আল্লাহ জানি সবার পাওয়ার অধিকার না এর জগৎ এখন যদি প্রশ্নের উত্তর অনুযায়ী আমি আল্লাহ সবাইকে জান্নাতের মধ্যে দিয়া দেয় তাহলে তারা শীতের মধ্যে অজু করতে উঠছে আরামের ঘুম হারাম করে নামাজে দাঁড়ায় গেছে কষ্ট হইছে তবু হারাম খায় নাই না পেটের মধ্যে পাথর মাসে তবুও হারাম খায় নাই মিথ্যা বলে নাই বেপর চলে গান শুনে নাই সিনেমা দেখে নাই মানুষের সাথে নাই ওই বন্দাদের সাথে আমি আল্লাহ আমি আল্লাহ বেহিসি করতে পারি না কারণ আমি আল্লাহ শ্রেষ্ঠ আমি আল্লাহর শক্তি আছে কেউ ফিরাইতে পারবে না তবুও জাহান নামীরা যাতে প্রশ্ন করতে না পারে সবাই একই প্রশ্নের একই উত্তর দেওয়ার পরে আমাদেরকে এই প্রশ্নের আরো এক নামক ক্লাসরুমের মধ্যে যোগ্যতা যাচাই হবে না যোগ্যতা যাচাই করতে যদি চাও আলাদা একটা জায়গা লাগবে যে জায়গার নাম হবে পরীক্ষার ও বন্দা পরীক্ষার হল নির্ধারণ করব আমি আল্লাহ আর আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়া পরীক্ষার হল বানা দিছি এ বন্দা পরীক্ষার হল নির্ধারণ করলাম আমি আল্লাহ এই পরীক্ষার হল দুনিয়া নামক পরীক্ষার হলে তুমি কখন যাইবা দুনিয়া নামক পরীক্ষার হল থেকে আমার কখন ফিরবা নির্ধারণ আল্লাহ পরীক্ষা হলে যাইবা খালি হাতে ফিরবাও খালি হাতে তবে একটা জিনিস তোমাদের কেতুপুরে বন্ধ পরীক্ষার হলের সব কিছু আমার আল্লাহ চোদ্দটা কষ্ট বলেন বন্দা পরীক্ষা দুনিয়া নামক পরীক্ষার হলে গিয়া ইচ্ছা করলে গুনাও করতে পারবি ইচ্ছা করলে ন্যাক করতে পারবি বাধা দিব না স্বাধীনতা পাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে কথা বলবা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবা মসজিদের বিরুদ্ধে কথা বলবা ওলায়ামের বিরুদ্ধে কথা বলবা মাহফিলের বিরুদ্ধে কথা বলবা বেপরদায় চল বাধা দিব না গান শুনবা বাধা দিব না হারাম খাইবা বাধা দিব না কিন্তু অপরীক্ষার্থী জানো তোমার জীবন কেন্দ্র দুনিয়ার মধ্যে শিরস্থায়ী থাকবে না কুল্ল নতুন মূল মৌ তো কাসি কুল্লু নিন বোরে বাই তিন কুল্লু না সিং এহা হাম সব সাথ রা কই আগে রা ও পরীক্ষার্থী যেন স্বাধীনতা গুণার কাজ করবা কিন্তু হাত কিন্তু বেশি নয় বেশি নয় যখন আমি আল্লাহ ডাকে তোমার ছাড়া দেওয়া লাগবে মরণের পরে যখন ফলাফল পাইবা কবর থেকে শুরু করে পুলসির হাসর মিজান যেখানেই যাইবা দেখবা শুধু ফেল আর ফেল কবরের ফেল কাত বা পাঁচ নাম্বার পাইবা না কেউ দেখে পাল্লা ভারী করে দিতে পারবে না গোলাম আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠাইলেন কয় কারণে এক নাম্বারে পরীক্ষা দুই নাম্বারে আমল পরীক্ষার পক্ষে আয়াত আছে পরীক্ষা যখন আল্লাহর পক্ষ থেকে শুরু হয়ে যাবে তখন বোঝা যাবে তোমার ইমানের দাম কতটুকু ও ধনির দল তোমার ধনী হওয়াটাই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ধনী হইয়া গরিবের চোখে বাজে না করি যত হয় বিল্ডিং এর তালা তত বাড়ায় টাকা যত বাড়ে বিল্ডিং এর তাল তত বাড়ায় হালাল টাকা দিয়া না হারামিন ব্যাংকের লোনের হারাম টাকা দিয়া অংশ আশা মানুষের শেষ হয় না এখনো আশা শেষ হয় নাই আল্লাহ গে যেহেতু দিলাই এখন একটা প্রাইভেট কার দরকার আল্লাহ বলে যা সে আশা অপহরণ করলাম এরপরে এখনো আশা শেষ হয় নাই আবার একটা মাইক্রো দরকার থেকে ঢাকা বাউান্ন চুয়ান্ন সিট হয় চল্লিশটা সিট হয় চেয়ার কোচ মধ্যে এতগুলো সিট যদি এক হাজার ভাড়া হয় পঞ্চাশ হাজার টাকা পাগলের মাওলা আমার লাগর আর কে ভাই আল্লাগ একটা চেয়ার কোচের দরকার আমার বলেন যা বন্ধা চেয়ার কোচ দিয়া দিলাম এখন ডেলি বিশ হাজার টাকা কামায় দুই মাস পরে একটা বিল্ডিং উঠেছে আল্লাগ চেয়ার কোচ দিলাম প্রাইভেট দিলাম মাইক্রো দিলাম দিনা এবার একটু নির্বাচিত সমাজের মধ্যে শান্তি নাই দেশের মধ্যে শান্তি নাই যেখানে ইসলাম নাই সেখানে শান্তি নাই যেখানে ইসলাম নাই সেখানে মুক্তি নাই ইসলাম আছে যেখানে হানাহানি নাই সেখানে ইসলাম আছে যেখানে ঠগা ঠগিরি কারো নাই সেখানে ইসলাম আছে যেখানে ধোকা বাজির সুযোগ নাই সেখানে মুসলমান এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা দরকার আজকে আল্লাহ এখন আমি আশা এখনো শেষ হয় নাই আল্লাহ এবার একটু চেয়ারম্যান হতে চাই আল্লাহ কলেজা চেয়ারম্যান বানাই দিলাম এখনো আশা শেষ হয় নাই আল্লাহ এখন একটু এমপি হতেছে যদি আসার শেষ দেখত যারা কোটিপতি হয়ে গেছে কোটি কোটি টাকার মালিক নিজে একটা ফলের রেখে সন্তানদের জন্য এক একটা ফলের রেখে বাকি গুলো দিনের জন্য দান করে দিতেন আমার যদি এক লাখ থাকে আপনার এক কোটি টাকা আছে কারণ এক লাখ টাকায় যা পাওয়া যায় এটাই যথেষ্ট আপনি কোটি টাকা কামাইলো এক লাখ টাকার বেশি দৈনিক বাজার আপনি করতে পারবেন না বিশাল আপনি মাস নেন কয় হাজারই হবে বিশাল বল মাস নিলেন কয় হাজারই হবে নিলেই তো হবে না দৈনিক খাওয়া লাগবে না একদিনে আপনি কয় টাকা খেতে পারবেন সুখের শান্তি শুধুমাত্র এগুলো কি সব ধোকা ইমানদার এখনো আশা শেষ হয় নাই আল্লাহ এখন একটা দপ্তর দরকার মন্ত্রীর দপ্তর কারণ উপরে যত যায় চুরি তত ভালো করা যায় ঠিক কিনা বলেন এ ধরি দল তোমার জন্য পক্ষ থেকে পরীক্ষা ও মেম্বার তোমার জন্য মেম্বার নির্বাচিত হওয়াটাই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ও চেয়ারম্যান তোমার চেয়ারম্যান হওয়াটাই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা তোমার জন্য দেখাইলা আমি কত সৎ হেটে গেছি দশ টাকার নোট দেখিয়া চলে গেছ টাকা ঢুকায় নাই বকরে যখন দেখে একশো টাকার নোট ডানে তাকায় একশো টাকার ধরে না ধরলো ইমাম সাহেবের কাছে গিয়ে বলে হুজুর মাইকের মধ্যে এলান করে দেন প্রচার করে দেন আমি একশ টাকা পাইছি যার হয় উপযুক্ত প্রমাণ দিয়ে আমার থেকে নিয়ে নেয় কারণ মানুষকে জানাম দিল আমি খুব সহ কিন্তু যখন পাঁচশো টাকার নোট পায়। তখন ইমাম সাব জানে না দুনিয়ার কেউ জানে না তার হাত জানে আর পকেট জানে মুসলমান ইমাম তার ইমান কি স্বচ্ছ করো যাদের ইমান গোলাম। কোটি টাকা দিয়া ইসলমান আল্লাহ রুবক নাম কাবি আবু বকর গরিব সুখন্দের অধিকারী টকবক এক যুবক কিন্তু আগের জমানায় মানুষ বেশিরভাগ একেবারে লেগে গেছে ক্ষুদার তো যন্ত্রণা সহ্য করতে পারে না হঠাৎ একদিন কাজের সন্ধানে বেরো হয়ে গেছে এত কাজের সন্ধান করে কাজ পায় না ক্ষুদার সহ্য করতে পারে না ক্ষুধার যন্ত্র সহ্য করতে না পিন্তা করলো ধরবো কি ধরব না মধ্যে কি আছে কিছুই তো জানা নাই হেঁটে গেছে আবার ফিরে আসছে চিন্তা করলো যদি কোনো চোরের হাতে পড়ে নিয়ে যাবে মালিক আর খুঁজে পাবে না কি দেখি নিজের হাতের মধ্যে উঠে এলো পোটলাটা খুলে দেখলো মধ্যে একটা দামি উপরে দানা এক দানার দাম কয়েক লক্ষ টাকা একটা দানার দাম কয়েক দিনের কয়েকশো দিন আর কয়েক হাজার দিনার মনের মধ্যে একটু শান্তি আছে মালিক যদি পানি তার থেকে দাবি ছাড়াই আনিব আর আমি এত বড় একটা কাজ করব। মালিক আমাকে অন্তত একটা দুইটা দানা তো দিবে কিন্তু আবার চিন্তা করছে না আমি কারো কাছ থেকে প্রতিদান না আল্লাহ যদি জিজ্ঞাসা করেনা কত কেন যুবক তুমি বিএনপি করো তুমি আওয়ামী লীগ করো আওয়ামী লীগ ক্ষমতায় গেলে তোমার জোর বেড়ে তোমার বিল্ডিং তলা বেড়ে যায় এন তুমি টাকা কমাই করার পদ্ধতি অবলম্বন করছো ভিন্ন তোমার কোনো কাজ নেই তোমার কোনো কামাই নেই মাথার ঘাম ও ঝরে না ঘরে বৈশাখ মোবাইল দিয়ে টাকা কামাই করো মানুষের উপরে জুলুমের মাধ্যমে সমাজে কাপুরুষ আর সমাজের মধ্যে একটাও নাই যুবপ্রেম মানুষের উপর জোর করিস না রিক্সা চালা রিক্সা চালানোর মধ্যে সম্মান আছে খেল তার মধ্যে সম্মান আছে নদীতে মাছ ধর তার মধ্যে সম্মান আছে অন্যের টাকা জোর কই নেওয়ার মধ্যে কোনো সম্মান নাই কোন কৃতিত্বও নাই বরং তোর মতো কাপুরুষ সমাজের মধ্যে দিতে হতে পারে না নষ্ট করতে পারব না আগে সন্ধান করছে কাজের এখনো ক্ষুধার তে সন্ধান করতেছে মুক্তার হারের মালিক শহরে শহরে এলান করে যারা হারানো গিয়েছিল এক বৃদ্ধ মানুষ এক সপ্তাহ মাথায় ডাক দিয়েছে বাবা যুবক তুমি যেই জিনিসটা পাইছো মূল্যবা জিনিসটা কি বলে আমার বাড়িতে আছে যুবক মানুষ এত দামি একটা মুক্তার হার বেড়ে করে দিছে মুক্তার হারের মালিক এত খুশি হয়ে গেছে যুবকের চেহারা দিকে তাকায় রইছে বাবা তোমার মতো যুবক যদি প্রত্যেক অঞ্চলের মাত্র একজন কাজী আবু বকর বলে মালিক আমি যদি চাইতাম অনেক আগেই তোমার থেকে খরচ করতে পারতাম আমি এতদিনে রয়েছি আমি আল্লাহ আমি দুনিয়ার কোন বিনিময় গ্রহণ করবো না ও হারের মালিক আমি আপনার থেকে কোনো বিনিময় চাই না আমি বিনিময় চাই আমার বেকার থেকে অনেক চেষ্টার পরেও কোন কাজ পায় না উদ্দেশ্যবিহীন হাঁটতে হাঁটতে হাঁটতে হাঁটতে একটা নদীর কিনারা চলে গেছে নদীর ওপার দেখা যায় না এপার আছে ওপার নাই হঠাৎ করে একটা জাহাজ এসে নদীর ঘাটে ভিড় আল্লাহর কুদরাতের মধ্যে জাহাজের মধ্যে ঢেউ আর তুফান পানির গর্জনে জাহাজ নদীর মধ্যে বিলীন হয়ে যায় সব মানুষ গুলো হয়ে গেছে কারো কোনো ঠিকানা নাই কারো কোনো নাই কিন্তু কাজী আবু বকরো কে আল্লাহ এই একটা তক্তার উপরে বাসা নদীর ওপারে নেয়া গেছে একটা জঙ্গলের কিনারায় কাজী আবু বকর উঠে দেখে এটা একটা জঙ্গল তবে মানুষের হাঁটার একটা চিহ্ন দেখা যায় যে চিহ্ন মানুষের হাটার দেখা যায় ওই চিহ্ন হয়ে গেছে পরে গিয়ে একটা সন্ধ্যা বাজার মসজিদের মধ্যে মাগরিবের আজানো হয়ে গেছে কাজী আবু বাকর মাগরিবের নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করছে নামাজ কাজী আবু বাকর ইয়ধুর আওয়াজ মধুর আওয়াজ কাজী আবু বকরার সুন্দর তেলা মানুষজনের ভিড় জমে যায় মসজিদের সভাপতি চিন্তা করলেন ব্যাপারটা কি যুবক তো অপরিচিত মনে হয় এত সুন্দর কণ্ঠের অঞ্চলে তবে যুবক না আমার পেটে ক্ষুদা আমাকে একটা পারলে কাজ দেন আমি কাজের বিনিময় আমার ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে পারি না মানুষের কাছে হাত পাতার অভ্যাস আমার নাই এজন্য আমাদের দরবারে চোখের পেয়েছে কাটতেছি এলাকার পরামর্শ করছে আমার একজন যুবক আমাদের দরকার ডাক দিলাম সুন্দর আমাদের গত আগে মারা গেছেন আমাদের এখন ইমাম ও যুবক আমরা তোমাকে আমাদের ইমাম হিসেবে চাই কত দেওয়া লাগবে বলো কাজী আবু বকর ডাক দেওয়া বলছে আমি চাই না আমি আল্লাহর সাথে ও করেছি দুনিয়াতে যত কাজ করব আমার জন্য করবো কোনো জাহেলার কার্লা তো শারা মিল তো মাস মিয়া নেশোকরা মজি আর আল্লা পরীক্ষা করব কি কি দিয়া পরীক্ষা করব। যত আল্লাহ পরীক্ষার যত আসবাব বলছেন পরীক্ষার যত নিজর্শনের কথা যে যে মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবে তার মধ্যে একটা আছে ক্ষুধা وننبلو أن نكن بشيء من الخوف والجوع والجوع ونقص من الأموال والأنفس والثمر ফল ফুলের বাগানের মধ্যে ধারণ করতে পারবা পরীক্ষা পরীক্ষায় আমি আল্লাহর দিয়া তোমাদেরকে উত্তরে আনিব কাজী আবু বাকুর আল্লাহ কাজী আবু বাকুর খুদা দিয়া পরীক্ষা করতেছেন ইমানের পরীক্ষা কাজী আবু কাজী আবু কেমন কাজী আবু বকর ইমাম হিসাবে নিয়োগ নিয়া বলেছে এক বছর ভাগ গেছে। এক বছর পর মসজিদ কমিটি চিন্তা করছে আমাদের ইমাম সাহেব কে একটা বিবাহ করানো দরকার প্রস্তাব দিচ্ছে কারণ বিবাহ করলে পূর্ণতা হয় মধ্যে কাজী আবু বকরো ডাক দেওয়া বলছে আমি বিবাহ যদি করি তাও করব আল্লাহর জন্য বিবাহ না করলে সেটাও না করবো আল্লাহর জন্য বিবাহ করবই এমন একজন কি বিবাহ করতে চাই যে যুবতীর মনের মধ্যে কোন হিংসা নাই যেই যুবতীর মনের মধ্যে দুনিয়ার লোভ নাই ও যুবক কার জন্য পাগল হইস পেট পিট ভিড় করে রাস্তার মধ্যে দৌড়ায় আর তুমি যুবক একটা পচা মনের যুবক একটা কেন গান্ধাও নরতকীর পাগল হইবা তোমার ঘরটা দুনিয়ার জাহান আর একটা পর্দন সীম ঢুকাইবা তোমার ঘরটা দুনিয়ার জাতের বাগান হয়ে যাবে মা এ যুবতী মা এ যুতি ভাল এমন যুবকের জন্য পাগল হয়েছে জমি আছে কতটা ছেলেটা চাকরি করে কিনা ছেলেটা বিবাহ করবে মেয়ের বাবার সম্পদ আছে কতটা মেয়ের বাবা কত টাকার মালিক ক্ষমতা কতটা ওরে আহমদ মেয়ের বাবার টাকা পয়সা তো তুই বিবাহ করবি না বিবাহ করবি আর সাংসারিক অশান্তির চেয়ে বড় অশান্তি দুনিয়ার মধ্যে আর কিছু নাই কোটি টাকা কামাইবা ঘরে শান্তি নাই কোটি টাকার মধ্যে ঘুমাই থাকলো শান্তি পাইবা আপনার চিন্তা নাই আমাদের আগের ইমাম সাহেবের একজন কন্যা ইমাম সাহেব করে গেছে আপনার গুণের মতো একজন যুবকের সাথে যেন তার মেয়েকে আমরা দিয়ে তার মেয়েটাও এমন একজন যুবকের অপেক্ষায় আছে যদি আপনি বলেন আমরা পারি। বলে বলে দেখেন যদি এমন গুণের অধিকারী হয় তাহলে আমিও রাজি আছিটা জবাব দেয় আমার বাবার ওসিয়ত অনুযায়ী ছেলের মধ্যে যদি গুণাগুম থাকে আমি আছি। যদিও আমি ইতিমধ্যেই শুনেছি আমাদের ইমাম সাহ বড় বড় হেসগার বরমত্তা মোকাবিল বিবাহ বন্ধুরা আবদ্ধ হয়ে গেছে ঘরের মধ্যে বিবির স্বামীকে ডাকতেছে কিন্তু না না কাজী আবু বকর ও দিকে তাকায় না কাজী আবু বকর টাকা রয়েছে বিবির গলার মধ্যে একটা মুক্তার হার হাড়ের দিকে দেখা রয়েছে এত ডাকা ডাকতেছে বিবির ডাকে স্বামী কোন সাহায্য লোকজন কেম একটা দুনিয়ার আমার গলার মধ্যে ঝুলা দিলা আমি এত টাকা রাখলাম আমার দিকে টাকা নাই আমার গলার হারের দিকে টাকা রয়েছে এত বড় লোভী কেন আমার কপালে জুটল ইমাম সাহেব কমিটিও রাগ করে ফেলল মসজিদ কমিটিও ইমাম সাহেব আপনাকে আল্লাহ জানতাম কিন্তু আপনি যে এত বড় লোভী আগে জানতাম না কাজী বা কোন ডাক দিছে কি লোক দেখাইলাম বলেন বলে কি লোক দেখাইলেন। আপনি কি জানেন না মধ্যে আপনাকে এত আহ্বান করেছে আপনি তার ডাকে সারা দেন নাই বরং তার গলার মধ্যে একটা দামি হার হার দিয়ে দেখা রয়েছে কাজিয়া বা ডাক দিয়া বলে না আপনাদের বোঝার মধ্যেও ভুল আছে আমার বিবির বোঝার মধ্যে তাকাই না হারের লোবে হারের দিকে তাকাই না এখানে বিশাল এক কৌতূহার নিহিত আছে বিশাল একটা ঘটনা আছে কয় কি। আমি আমার বিবির গলার মধ্যে যেই হার দেখলাম মসজিদ কমিটি বিবির কাছে খবর দেয় আবার বাছুর ঘরের মধ্যে দুজন ঢুকে বিবির স্বামীর পা আর বলে স্বামী বুঝতে পারি না বুঝতে পারি নাই তোমার মতো আজকে আমার যে আমার বাবা বেশি খুশি কবরের মধ্যে বসে রে কারণ আজ থেকে এক বছর আগে আমার বাবা অন্য এক দেশের মধ্যে অন্য মধ্যে ব্যবসার জন্য গেছেন এই হাতটা হাটা হার একুব হাতটা হাতে দিয়া দিছে আমার বাবা আমার কাছে ঘটনা বলে বলছেন মা। এমন এক যুবকের হাতে যদি তোর কাছে দিয়া দিতে বিশেষ করে এই যুবকটার হাতে যদি তোমাকে দিতে পারতাম আমি বাবার সেইতে বেশি খুশি আর কেউ হতো না আমার বাবার করছে গ্রহণ করে নাই আল্লাহর কাছে প্রতিদান চাইছে আল্লাহ হার ও দিয়া দিছে হারের মালিক কেও দিয়া দিছে ও মুসলমান ইমানের পরীক্ষা হবে আল্লাহে পরীক্ষার মধ্যে পাশ করা লাগবে নিজের যোগ্যতা দিয়া পাস করতে পারবো না পাশ যদি করতে হয় আল্লাহ রহমান দিয়া করতে হবে তবে আল্লাহর রহমান যদি পাইতে চাই ও মুসলমান ইনন্দার শেষ কথা বলেছে আর করবো না ও আল্লাহর বলেন সময় থাকতে নিজের আরাম ধস্ত করার জন্য হকানি পীর মাসা ধর মানে যদি আল্লাহ সাথে সম্পর্ক রাখতে পারো তোমার ইমান মজবুত হয়ে যাবে ও মুসলমান বাংলাদেশের মধ্যে পীরের কোন নাই গাঁজা কালা পিঠ দাড়ি ছাড়া প্রসাব খালাইয়া প্রসাদ আমার দরবারে আস খালি হাতে যাইবা না যা পাইবা যা চাইবা তাই পাইবা যা সন্তান নাই আমার দরবারে আসো সন্তান পাইবা যারা গরিব আমার দরবারে আসো ধনী ভাই যাইবা আসলে ওই সমস্ত দরবার তো দুরিয়া দার দরবার ওই সমস্ত দরবার থেকে আর কিছু পাক বা না পাক একেবারে কেউ খালি হাতে ফিরে না সেখানে গাঞ্জার পট নিয়ে ঠিক কিনা মুসলমান সময় থাকতে হকালি পীরের দরবারে যাও ও মুসলমান সাবধান হও সাবধান হও কোন পীরের দরবারে যাই বা জে পে এর দরবারে বেনামাজি হয়। বিপর্যে গানে পড়্তাওয়া হয় বতকার গেলে হয় চলো সোনার মানুষে পরিণত হয়